ما ينفعك إلا ربنا وما هي يغوب بالبلا ولا ولا ورصد على عليه وعلى أبيه وأصحابه وبارث وسلم بعد فأعوذ بالله من الشباب my mom God, give God, কামিয়াবি রাস্তা দেখা উভয় রাস্তাকে ক্লিয়ার করেছেন জানলার তো রাস্তা জানল उभय ना अकृतज्ञ होते तुम्हारे इच्छा रास्ता देख तुम्हें चलार शक्ति दानना तो रास्ते चलते चाहे সত্য সাপ্লাই করে রাখি আবার যদি ডান রাস্তায় চলতে চাও ওটা যেটা কেউ করবে কারণ তুমি দুনিয়াতে পরীক্ষার হলে আছো দুনিয়া পরীক্ষার হল ওটাও সরকার দাহে বলে إِنْ هُوَ الذهر لم الذَّهَبِ لَمْ يَكُنْ شَيْئًا مَّذْكُورًا إِنَّا خَلَقْنَا الْإِنْسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بصيرا. এক জমানা ছিল তুমি কোন আলোচনার বস্তু ছিল তোমাকে নিয়ে ভালো মন্দ কোন আলোচনাই হয়নি আমাদের জন্মের আগে আমাদেরকে নিয়ে কেউ প্রশংসাও করে নাই কেউ বাধ্যও করে আলোচনার বস্তুই पर मिलित नुस्फा द्वारा मिलित पानी द्वारा मिलित बसने एकजुना दखल नहीं बाप दोनों का मिलित पानी ना सृष्टि क्या नगत तुम्हें परीक्षा देर পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষা দেওয়ার জন্য তোমার ভিতরে যাটা দরকার যবান এগুলো না দিলে পরীক্ষা নেবে কেন এগুলো প্রত্যেকটা বিধান চোখ আমি হয়ে যাব এইভাবে করবা আমি অসন্তুষ্ট কান এইভাবে আমি খুশি হয়ে যাবো এইভাবে আমি নারাজ হয়ে যাবো দিবা এই হলে ব্যবহার আমি খুশি হয়ে যাবো এটি তো পরীক্ষা পুরা বডি পরীক্ষা দিব পুরা বডির দায়িত্ব কর্তব্য দিয়ে পরীক্ষার জন্য এই জন্য বস্তু হলে আসে পরীক্ষার জন্য ভালো রাস্তায় চলতেছে রাতভরে ঘরের ভিতরে টেলিভিশন দেখতেছে দেখে দেখে জানান আর এক লোক রাতভর সিকিরাজ করতেছে আল্লাহ আল্লাহ করতেছে চোখের পাড়ে ঝাড়ি দিয়ে মানা করবে সে জানাব খরিদ করছে রাত ব্যয় করে একজনে দ কিনতেছেন আর একজনে বেড কিনতেছে তাও কেউ কেউ মনে করেন হলে ভুল করলে তাও কেউ কিন্তু বলবে না পরীক্ষার হলে ঠিক করলে তাও কেউ ধন্যবাদ দেবে না এখানে কোন কথা নেই কথা তো হবে রেজাল্টের কি লিখতেন আপনি এটা রেজাল্টের দিনে আলোচনা করা হবে সেদিন আবার দায়ের সাথে আসবে না খায় বা আর কিছুই বলা হবে সেদিন আমি সে রিজার্টের দিনের বিচার মালিক মালিক কি মালিক সেদিন আল্লাহ আগেই বিচার বলবেন না আগে আপনাকে আমাকে বলবেন আগে তোমারটা তুমি বলো তোমার বিচারে কি আছে দেখো কিন্তু তোমার আমল্লা তুমি পড় তোমার বিচার তুমি আমারটা পরে বলো সেদিন প্রত্যেক জাহান্নাবি নিজের বিচারে জাহান্ন সাপ্ত তো পরে বলবেন কিন্তু তার আগে সে করছে যে আল্লাহ আমাকে আমার দিয়েছেন আকলব দিয়েছেন এর বিনিময়ে আমি তা করে আসছি এটা আমি যদি আমার বিচার করি আমার বিচার আমি জানা যাব বিচারও সেটা হবে আগে আল্লাহ প্রত্যেককে দায়িত্ব দিলেন এ शक्ति दीना से रस्ता देखा जो आकल और सरिया के क्या लगे तुम्हार बडी के সেইভাবে পরিচালনা করতে আজকে তুমি তারাও নেই আকলকে কাজে লাগাও নাই আকলকে কাজে লাগাও নাই কত দায় না দায় হালাল হালাল তুমি টুস দিলা मर्जीम होता अमल मर्जी मत है टेलिवेशन देखा जाए टेलिवशन मौल जिला देखा खूब ही दरकार ज्ञान बाढ़े अनेक शिक्षक विषय आई अपना मन मतलब এই লোক খুব হায়ার এডুকেশন পার্সন এই লোক তো বুঝে আমাদের কিভাবে আর এই হতে তো আমাদের প্রদীপটা কিচ্ছু করতে পারে বছর আগের লোক উনি চোদ্দশো বছর আগের কথা বলেন এই যুগে কোনো কথা বলেন না এখন প্রদীপ সাহরটা পছন্দ হলো না টেলিভিশনে হুদার পছন্দ আপনার সাংক হয় নাই। যারা জীবনেও সুখ খাইত না তাদের সুখ খাওয়ানোর জন্য ইসলামী ব্যাক হয়েছে যারা জীবনেও টেলিভিশন দেখত না এত বড় তা খাওয়া তাদের টেলিভিশন দেখানোর জন্য ডাকের নায় কেনা ভালো মুস্তাকিমদেরকে সূত্রপাতানোর জন্য ইসলাম ব্যাংক যেটা নির্দিষ্ট জামাত এরা ইহুদের দ্বারা পরিচালিত নির্দিষ্ট জামাত এগুলো করতে চায় ইহুদিদের দ্বারা পরিচালিত ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায় ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায় কিন্তু মুসলমানদের ধর্মীয় দুর্বলতাকে से चाह पा पब्लिक इधा इसमाम बैंक इसलमी करते बीमा कैमरे इसलमी हो गैंक बनाते बीमा इसलमी हल्के বিমাতে হবে এক হাজার জন কঠিন তারপরে বানানো যায় কিন্তু এরা এখনো ইসলাম করতে পারে নাই করা হয় তোমার দোকান গেল ইসলামী ইসলামী করে আমরা ধাপে ধাপে অপ্রসার হইনি আমরা ধাপে ধাপে অপ্রসার হয়েছি আচ্ছা এই বিশ বছরের কত অপ্রসার হয়েছেন একশো কত অপ্রসার হইলে এটা কি হালাল হবে হান্ড্রেড পার্সেন্ট হালাল হবে এত অঙ্কের মতো ঠিক বলে ঠিক भूल भूल कत ठीक हो कत भूल एक मध्य दस नम्बर थी आत नम्बर फैल ग इ मत खाटे इसलम हम पूरा इसलम इोधी हम पुराना इसलमाम से इल्लमी बस দশ পাঁচের ইসলামী করছেন এটা তো তার দাবি ওই সব ব্যাংকের যারা পরিচালক সরিয়া বোর্ডের চেয়ারম্যান তাদের দাবি তারা বেতন পায় তারা তো এত বলতে হবে বলতে আমরা বললাম যে স্টাইট ব্যাংক হয়নি কিন্তু আপনার ভালো লাগলো পড়ে ভালো ওখানে দুনিয়ামী লাভ আছে যে মৌলিক সাইকেল হাবি যা কারিয়ার হচ্ছে বলতেছে যে এই ব্যবস্থাটা হালাল হবে উনি না তো সে নানা রকম ব্যাখ্যা পেস নান ভাই তোমার যদি জাহান নামে দেখতে হয় তুই সরাসরি যাও আমার শান্তে পাওয়া রেখে আমাকে আসামি পেলায় তুমি তুমি তখন সরিয়ে জানো তোমার ব্যাখ্যা দিয়ে তুমি হালাল করে নিয়ে তুমি ডাকান নামে রাও আমার কাছে কেন আস আমার বুঝাইতে আমি তো পয়লা চান্সে বলেছিলাম হালাম হালাল হওয়া তুমি আস কত আমাকে বুঝাই দিত আমাদের ফটোয়া নিতে আসে ফতোয়া নিতে আসতে পারবেন কি ফটোয়া নিতে হেদায় এত যখন তুমি বুঝো কয়েকদিন আগে ডাক্তারে ছিল আমার কাছে ডাক্তার সাহেব কি সদস্য ওকে তো সবাই হারাম খাই আবার আল্লাহ নিবাস না বললো না বুঝাই দিতে আমি বললাম এটা হারামের দশটা কারণ আছে একটা কারণ থাকলে হারাম হয়ে যায় এরকম দশটা কারণ আছে দেশটা হারাম কেন দশটা কারণ আপনারা হালাল করতে অনেকের এই অবস্থা আমাকে বুঝাইতে একটা মুক্তি লাগবে আমার সমান আমার থেকে উপরে একটা মুক্তি লাগবে আপনি পাবলিক আপনি ডাক্তার আপনি মুক্তির সাথে কিভাবে কথা বলেন দলিল দলিল নিয়ে আপনার সামনে দলিল গুলি দিলে হত্যা স্বামীর গুলি দিলে আপনি এক লাইন একটা আদালয়ে তো করতে পারবেন না কোনো সবচেয়ে দেড় জবাব দেওয়া থাকে না গ্রামার দিয়ে পড়তে হবে ডাক্তার হতে পারবেন আমি তো ফতায় স্বামী ফত আলমগিরি হ্যাঁ খুলে দিলে একটা লাইন কোথা নেই আমি খুলে দিলে এক লাইন পড়তে পারবেন ওর পর থেকে বাংলা একটা পাইছে ওই পড়ে করছে আমিও তো রুদুর একটা মধ্যে গেলো আমিও তো বলছি আমার একজন আমার শতা মা করতে পারবেন একজন তারা হাত দাসা নামে সংক্ষমে লেখে কিন্তু মূল সব সময় হাত দাসা অমোপস্তাদিস শুনেছেন এ তোর উস্তাদের কাছে বুখারে পড়েন করতে হবে হাত দিবে তখন এখানে সারা করতে হবে আর দাবি বলছে যে আপনিও পোকানি করতে পারেন ঠিক অবস্থা আজকের মানুষের সরিয়াত সম্পর্কে দু এক বই পড়ে সে এখন মুক্তি সমান বলে তোমার যদি এত দলিত জানা থাকে ওই দলিত হালাল করো এবার হারাম পাও তুমি হালাল হবে না হারাম খাও খাই না আমার কাছে কেন আমার খানতে পাওয়া গেছে এটা তো আমি বলতেছিলাম কিন্তু আমাদের ফতোয়া ভালো লাগলো না আমরা গেলাম ব্যাঙ্ক ভয় নেই আপনি ব্যাঙ্ক পাওয়াতে আমরা বললাম টেলিভিশন হারাম আপনি টেলিভিশনের হুজুরে ফটো আমরা গেলাম তিন তালাকে মৌশেষ আপনি বংশ থেকে তারা নাও ফতোয়া নিয়ে আসে বম ফাল এই বৌ নিয়ে ঘর ফেলবে এর তো নির্দেশ ধোকাবাজি করা আপনি কি মনে করছেন যে এই ফতানের কারণে আপনি আকালতে মাপ পেয়ে যাবেন ওই হুজোর এবং আপনাকে দুর্জকে একসাথে বানতে ওই পোটাসা আসামি কিভাবে বানতে আনে বিশ ত্রিশটা দেখতে ওইভাবে রুজুকার আপনাকে একমাস এই দুজন না আরো অনেকে তারা হয় সবগুলো এক বছিতে পারবে জাহান নামীদেরকে ंदी कर बंदी कतार मानसार बुजे आज टेलीविशन मौलवी फटोआ मारल मौलवी फटोआ मान लें और बंशाले फतोवा दिए बहु हाल हाल नब हराम आत्मयहान हरा, एक फतोआ दे बारजहान दुनिया बहु ब्यक्तर से मिलते हैं तो शान सौकत लागे তো আমাদের জন্য রেশমি কাপড় চায় হবে কিন্তু যেগুলো দরবারি মৌলুমি ছিল সব জামানায় কিন্তু দরবারি মৌলুমী থাকে ব্যক্ত লোকেরা মৌলুমি ছাড়া পাবলিক মৌলুমি ছাড়া পাবলিক মানে না আমাদের কথা না জামানায় যারা দেশ চালায় বা কিছু চালায় তারা কিন্তু মৌলুমি থাকে আমার দেশে একবার যে কোনো পার্টি আছে তাদের কিন্তু গৃহপালিত মৌলমী আছে যে কোনো পার্টি পুরী দেখবে প্রত্যেকের কিন্তু নিজস্ব গৃহপালিত মৌলমী তারা রাখবে ওই তাদের কথাগুলো মৌলমী যে বলানোর জন্য হিসাব করে পানি নেওয়া তুমি করলে রাখুন দিন কেউ মানবেন এই জন্য তারা মৌলমী রাখবে বাচ্চার দরবারে কিন্তু মৌলমী ছিল সবগুলো ফতোয়া দিতে বিলকুল হালাল আপনার জন্য এগুলো হারাম কিন্তু আপনার যেহেতু বিভিন্ন ধর্ম ব্যক্তির সাথে মিলতে হয় হ্যাঁ ইসলামের জন্য কিন্তু গ্রাম মুক্তি তো এরা না হ্যাঁ গ্রাম মুক্তি হল জিউন জীবন সাজান মোল্লেরা তো সবাই সাইন করছে কিন্তু এতে তখন কোনো কাজ হবে না ग्राम मुक्ति तो सैन करते आगे तो रेसमी कबड़पुर ग्राम मुस्तर मुल्लाबना आज के जोर दिन आस्ती फटो फटो दाय दीब বাদশাহতোা চাইছে আর দলবাদি আলেন না ফতোয়া দিচ্ছে গ্রাম মুক্তি দেয় পড়ত আল্লাহ দিলেন বলতে এই ফতোয়া এই ফতোয়া আমি এইখানে দিব না নামাজের দিব আমি কথা বলে জুবান নামাজের বললেন মুস্তাফি অ মুফতি কেলা হুমা কাুন মুস্তফি মানে প্রশ্নকারী আরি অফতি হারামকে হালাল করার জন্য যে প্রশ্ন করছে হারামকে হালাল করার জন্য যে ব্যক্তি প্রশ্ন করছে আর যে মুফতি ওটাকে হালাল হওয়ার ফতোয়া দিচ্ছে এই উভয় সম্প্রদায় দুপ কা সব কাঁপে রয়েছে এদের নতুন করে ইমান না আনে এদের সাথে উঠা বসা করা কোনো কিছু এলো ফটো মোল্লা সিং ফতোয়া মুক্তিও কাঁপে প্রশ্নকারী বাচ্চা এও কাবে রেশনকে হালাল করতে আজকে আমাদের দেশে এই যত এনজিও দোকান আছে আড়ন কি কি আছে না এখানে পাঞ্জাবি বিক্রি করতেছে আমাদের ভাইরা দশ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে আনতেছে ঈদ করতে হবে ঈদ করার জন্য দশ হাজার টাকা যে পাঞ্জাবি কিনতেছে আড়মের থেকে কি পাঞ্জাবি হয়েছে এই কাপের পাঞ্জাবি এসবে ইংরেজিতে বলে এগুলো রাশ করে বিভিন্ন রাস্তার কিনারে রাস্তায় কোন কোন এলাকায় এনজিও চাষ করে চাষ করলে ওই গাছের মধ্যে পুকা আছে এই পোকার ফেটার থেকে এই রেশমের সুতাটা বের হয় এটা মহিলাদের জন্য আল্লাহ হালাল করে স্বর্ণ এবং রেশম আল্লাহকুল আলমিন মহিলাদের জন্য হালাল করে পুরুষের জন্য হারাম করে দিচ্ছে এখন এই আর সেই রেসমেন্ট পাঞ্জাবি বানাইতে আর খরিদার হলো আমাদের মুসলমান ভাইয়েরা এনজিও রহনি খ্রিস্টান তাদের টাকায় এনজিও চালাই দিতে কি জন্য এক সময় দেয় এই এনজিওরা এদের স্বাধীনতা এদের ইসলাম এই দেশের মাতৃ মর্যাদা সব তাদেরকেছেন সাইনবোর্ড কেন আসতে ভালো করে বুঝে রাখেন এরা আসতে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কোটি কোটি টাকা আনতেছে छ खरच करते सब निजे लुटपाट करते टार्गेट देखा कोटी कोटी टाइम फजला आमेज के दिखे बला के आशा वाला तार्गेट दिए महिला सब बाहर आंगल महिला कौशले बहरे आ তাহলে তা কারোর কাজেই এর আসছে কোন এক সময় স্বাধীনতা আবার তাদের কাছে চলে যাবে দেখেন এখনই গেছে কেনা দেখেন তাদের কাছে চলে দুই নম্বর ইসলাম থাকবে আমরা তো ক্লিয়ার বলি ওয়ান ইলেভেনের উদ্দেশ্য মাইনাস ইসলাম টু আহমদদের কথা আহমদ যাদের নজর এক হাত দেয় তারা বলছে মাইনাস টুর জন্য অনিলিমেড মাইনাস ইসলামের জন্য ইসলামকে মেটানোর জন্য আন্তর্জাতিক চক্রান্তে দেওয়া হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য যার প্রমাণ হল শিক্ষাকারী কলামকে নাস্তিক গুরুত্ব হাতে ছেড়ে দেওয়া হবে স্পষ্ট ধরেন বৃক্ষ নাম কি ফলে পরিচয় হয়েছে এর কোনো আট দলের লাগবে শিক্ষার ডিপার্টমেন্টটাকে হাতে হাতে থানা হয়েছে এটা দেখেন ক্লিয়ার বুঝে আসবে ধ্বংস করার জন্য এটা তো একটাই থানা আছে এটা কোন ফ্যাক্টর না মৌলিকগুলো ফ্যাক্টর তো মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো ফ্যাক্টর এদিকে ধ্বংস করার জন্য করা হয়েছে এবং এখন তার প্ল্যান বানানো হয়েছে বাংলাদেশের সমস্ত মাদ্রাসার তালিকা বানানো হয়েছে কারা চান্দা দেয় তাদের লিস্ট বানানো হয়েছে কারা কমিটির সদস্য তাদের লিস্ট বানানো হয়েছে প্ল্যান আছে কিভাবে আখ্যায় হবে চান্দা দেওয়া মাদ্রাসায় ইনকাম ট্যাক্স কত কিভাবে করতে হয় তার প্ল্যান ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ সান রব্বুল আলমিন কোরআনে ওয়াদা করছেন রব্বুল আলমিন কোরআনে আদা করছেন আমি কোরআন নাজেল করেছি আমি মহলার পর্যন্ত আমার কালামকে রক্ষা করব যাদের সারা দুনিয়া কাফের কেন আর সাত দুনিয়া লোক আছেন আমি আমেরিকা আর লন্ডন এগুলোর সাথে মেলাম মেলায় ষড়যন্ত্র করতে পারেন ইনশাল তাদের ষড়যন্ত্র হয়ে যাবে আল্লাহ রক্ষা করবে কত চক্রান্ত করবা কিন্তু আমার চক্রান্ত সব কিছু রূপ তোমার সব ভুল করে তোমরা যেটা আল্লাহ কোরআন মেটানোর জন্য করবার ওইটা দিয়ে তোমরা মিটবে ওইটা দিয়ে তোমরা মিটবে রাশিয়া ঢুকছিল ইসলাম মেটানোর জন্য একটা দেশের মধ্যে ইসলাম মেটাতে পারে নাই রাশিয়া টুকরা টুকরা হয়ে এখন বড় ঢুকছে ইসলাম মেটানোর জন্য আল্লাহ আমাদের হাত দিলে ইসলাম তো মেটানো যাবে না করমিয়া টুকরা টুকরো হয়ে যাবে পাহাড়ের সাথে আপনি মাথা দিয়ে টকর দিয়ে সাথে মাথা দিয়ে টকর দিয়ে পাহাড় থাকবেন মাথা ভেঙে যাবে ইসলাম আল্লাহ দায়িত্ব নেই আল্লাহ ভেম কায় করবেন তখন তো করবে নি তার আগ পর্যন্ত যে দেবে টুকরা টুকরা হয়ে যাবে টোকরা টুকরা হয়ে যাবে রাশিয়া হয়ে গেছে আমেরিকা টুকরা হয়ে যাবে এত তেজ এত ক্ষমতা এত ক্ষমতা তুই দশ বছর লড়াই করলাম সারা দুনিয়ার লোক নিয়ে বছর লড়াই করল সারা দুনিয়ার বাহিনী নিয়ে একটা মহাদেশের সাথে পিঁপড়ার সাথে লড়াই করলাম হাতি হয়ে হাতি হয়ে পিঁপড়ার সাথে লড়াই করলাম পিঁপড়ার একটা পাও ভাঙতে পারলেনা তুমি এইটা তোমার এই জন্য ইসলামকে মেটানো যাবে এই দেশে ইসলাম মেটানোর সমস্ত ব্যবস্থা পাকা হয় কিন্তু এই মুসলমানরা যদি সতর্ক হয়ে যায় কোনো বললে আমরা মসজিদ মাদার বিপক্ষে যাব না আমরা মাদ্রাসার থেকে দেখার জন্য ছেলে দিব আমরা মাদ্রসা থেকে দেখার জন্য চান্দা দিব আমরা মাদ্রাসার পক্ষে থাকব মুসলমানরা এইভাবে যদি শক্ত হয়ে যায় দুনিয়ার কারো ক্ষমতা নেই এদেশ থেকে ইসলামকে মিটানোর মাদ্রাসা আছে ইসলাম থাকবে মাদ্রাসা নেই ইসলাম নেই प्रत्य शहर मद्रासा क्या कर शाखा प्रशाखा शुरू करा देखल স্বাধীনতা তো গেছে ইসলামটা না যায় ইসলাম তো ধরে রাখছে না মাদ্রাসা খাওয়া সেই মাদ্রাসার শাখা পুরশাখা দিতে দিতে আজকে বাংলাদেশের ঢাকাতে অন্তত চল্লিশটা ডাওয়ার মাদ্রাসা সব দেওয়া ভারতে হাজার হাজার মাদ্রাসার বাংলাদেশে তো আমরা করতে জায়গা পাই না পাঁচ কাটা দশ কাটাও জায়গা না আর আমি তো ভারত সফল এক এক মাদ্রাসার জায়গা একশো বিকাশ দুই সামিক মাদ্রাসার জায়গা একশো বিকাশ দুই সব বিঘা একসাথে আরো তার মতো করার দিন আরো বড় নাম শোনেন আপনারা কক্ষির সব হিসাবে খেলেন ওনার সাথে মাদ্রাসা আরো আমরা জানেনশো বিঘার বড় কিন্তু আমাদের দেশে পাঁচখানা দশখানো জায়গাও পাওয়া যায় তিনি হাল হচ্ছে নাস্তিক বানানোর জন্য খুব ইংরেজের সিলেবাস চালু করা হচ্ছে কিন্তু আল্লাহ বানানোর জন্য কেউ জায়গা দিতে না এমকম করে নিখুঁত ভাবে ব্যাংক টাকা ছোট বড় ডাকাতি করতে গেলে তো আর অত বড় ডিগ্রি লাগে না পরে মোটামুটি রাস্তা দাঁড়ায় গেলে পারে না ছোট বড় ডাকাত এত বড় শিক্ষিত হওয়া যায় ইংরেজিটা ডাকাত ডাকাত এরপর আল্লাহ মেহরবানি এই যে দাওয়াটা তদ্রুকের মেহরত দেখতেছেন সব জায়গায় এই মেরতের কারণে আল্লাহ সব জেলে মধ্যে দেখেন কিন্তু আল্লাহ মেহরবানি এই একটা চলতি ফির মাদ্রাসা চলতি ফির মাদ্রাসা এবে চালু করে দিয়ে আমাদের অসংখ্য ছেলে পেলেকে আল্লাহ তালা হিফাজ ধনীরা তো দেয় না ধনীরা ওই যে ইংরেজরা শেখাই দিয়ে গেছিল যে তোমাদের কড়া হাতি পড়লে শিক্ষিত বলা হবে না এটা বকিরা বিদ্যা এটা শিক্ষিত বলা যাবে না তারা সরকারি চাকরি দেওয়া যাবে না ইংরেজরা বলে গেছে আমরা ছাত্রমুত্র কারণের দুর্ভাব থেকে শিক্ষা নিয়ে আসছি সিলেবাস নিয়ে আসছি ওইটা পড়লে তোমাকে শিক্ষিত বলা হবে এবং তোমাকে সরকারি চাকরি দেওয়া হবে যদিও সাতচল্লিশে ইংরেজ চলে গেছে ক্ষমতা মুসলমানদের কাছে আছে আসছে কিন্তু সাতচল্লিশ থেকে এখন কত বাংলায় নাকি ইংরেজি হ্যাঁ আর এক সাতচল্লিশ থাকানো আগে নেই আর এক সাতচল্লিশ থাকানো আগে নেই তো পঞ্চাশ দশ ষাট ঠাকুর হ্যাঁ বাষট্টি এই পিরিয়ডটা তো তারা চালায়নি মুসলমানরা তারা তো এই থেকে ঢেলে করে সজাই নেব বড় বড় ডিগ্রি বেরোবে বড় বড় অর্থ পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বেরোবে কিন্তু কোরআন সম্পর্কে তার স্পষ্ট ধারণা সহি কোরআন করতে পারে কোরআনের অর্থ বুঝে মানুষকে বুঝাইতে পারে একটা খ্রিস্টানকে দাওয়াত দিতে পারে দেখ এটা একমাত্র রাস্তা আর কোন রাস্তা নেই তো আমার উপরে দুনিয়াতে কেউ से बुजते इंग सबसे दामी जी सभ्य जी सारा दिन देख लो शुकुर खाए क শুকন খায় কুকুর নিয়ে পড়েছে আর কুকুর এরকম প্রাণী আমাদের ছড়িয়েছে এটা যে বাড়িতে থাকবে এই বাড়িতে কোন রসমত্তে ফের চালবে না কুকুর যে হাউস করে হাউস করে তার বাড়িতে রসমথের ফেরা বোকার হাতির সেই কুকুর তার সঙ্গে সাথে ঘরের মধ্যে কুকুর সবসময় কুকুর দেহ কুকুর হাতালে তারা কুকুর আর আমাদের ছেলে মেয়েদের জানে না যে শুয় খাইলে কি হয় কুকুর নিলে হয় এরা ওই তাদের শিক্ষা শিখছে আমি যত অনুকরণ করতে পারবো আমার দামটা বাড়বে অনুকরণ করলে দাম বাড়ে কুকুরের অনুকরণ করলে মানুষের দাম বাড়ায় এই জন্য এই সিলেবাস দুঃখ দুঃখজনক যে বাষট্টি বছর মুসলমানরা এদের চালাইল কিন্তু সিলেবাস্লাপ ঢুকায় নাই বরং প্রত্যেকের চেষ্টা করতে যা কিন্তু ব্রিটিশ আমাদের ছিল ওটা কমানো যায় কেমনি ব্রিটিশরাও কিন্তু সিলেবাসে কিন্তু আগের আগের চরণরা রাখছিল মুসলমানদেরকে খুশি করার জন্য যেগুলো কেটে না যায় আমাদের জুতা পিঠা আরম্ভ না করে কিছু কিছু রাখছিল এই বাষট্টি বছরে মুসলমানরা ওই কিছু কিছুটা থাকতে দেয় নাই আর এখন এক গুরু হয়েছে ওটাও থাকতে পারবে না ইসলামের নাম উত্তর করা যাবে সারা এখন এই ব্যবস্থা করতে। কিন্তু মুসলমান যদি সজাগ থাকে মুসলমান যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায় মুসলমান যদি মাদ্রাসায় সহযোগিতা করে সারা দুনিয়ার হুকুমত মিলে পারবে না কারণ এটার পক্ষে আল্লাহ আমরা কমজোর হইতে পারি আমাদের পক্ষে কে আছে আসনের ময়দানে স্বয়ং রব্বল আল আমিন বলবেন এ কলা কিতাব তোমার আমল্লামা তুমি পড় তোমার কিতাব তুমি পড়ো আমার তো পড়ে তাহলে প্রত্যেকটা জাহান নামি নিজেই সাব্যস্ত করবেন আমি জাহান নামে বুঝবস্ত করবেন আল্লাহকে কেউ দর দিতে পারবে এই আয়াতের কারণে হজরত অমরে ফারুক রাজি আল্লাহকে লানু বলতেন হাসিবস্তু হাস আল্লাহ দরবারে মিজাম নামক দাঁড়িয়ে যে হিসাব হবে এর আগে তোমার হিসাব তুমি করে ফেলো হজরত অমরে ফারুক বলতে মিজাম নামক দাড়ি পারলা যে হিসাব হবে তো হবেই নিশ্চিত ওর আগে তুমি নিজের হিসাব তুমি কর আল্লাহ তোমাকে বলবে হিসাব করতে তো দুনিয়াতে করবে কেন অমরে বলবরে ফারুক বলবরে ফারুক কে ভোলা ভাই রাশিদ্দিন থেকে শিক্ষা ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলে গেছেন তোমাদের জন্য ব্যস্ততামূলক আমার প্রত্যেকটা ফলমান মানা আর খোলা ভাই রাশিদিনের মান্য করা পুজুর কথা বলতেছেন তখন কিন্তু কেউ জানে না খোলা বা ঠিক হয়েছিল মৃত্যুর পরে মুরুব্বী সাহবার আবুবক মুরুব্বী সাথে পরামর্শ নাই বলামর্শ ভিত্তিতে আবু বকর সিব্দি কি মানে খোলি মানে উনি আমার মৃত্যুর আগে অমরে ফারুকের নাম ঘোষণা করতে আমি তো চলে যাবো কিছুদিনের মধ্যে তো তোমরা আমার কারে বানাও না বানাও ঝগড়া করবা আমি নিজে বানাই দিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমরা হয়েছিল ঠিক তো উনি হল মাথা মাঠে তলবসে হলেন আবুবেন আর নিজে করে গেলেন কাকে বাত্রী করে গেলেন কাকে অ তার মধ্যে ছেলে নেই ছেলে বহু কোনো আনেন বুঝুর আবদুল্লাম ছয়জনকে দিয়ে কমিটি করে দিয়েছেন এই ছয়জন তার ব্যাপারে একমত হবে সে আমার পরবর্তী বলি তারা পরামর্শ বানাইল উসমান তো দেখা যাচ্ছে আল্লাহ রসুল কথাটা বলতেছেন আলৈকুমি সুন্নতি আমার সুন্নত মান খোলাফায় রাশিদিনের সুন্নত মানবা তখন কিন্তু কারণে খোলা হয় রাজনীতির কেউ জানতো না তো পরে অস্তিত্ব পরে এটা প্রকাশ পেয়েছে কিন্তু আগে বলে তাদের প্রত্যেকটা ফ্যাস এইটা আমরা তারাবি আওয়াজ করি তিরিশ দিন জামাত এই করেছি এইভাবে তোরা চুল ছিল না তারাবি ছিল কিন্তু প্রত্যেকে আলাদা বলতো সেরা চার দিন জামাতের সাথে হয়েছে পঞ্চম দিন দেখলেন মসজিদ জায়গা নেই সেদিন আর পড়ার নয় উনি হুজুরার মধ্যে ছিলেন এর থেকে ছিলেন সে বের হয় লোকেরা অনেক কাছাকাছি করছেন হুজুর বের হয়ে আমি সব খুশ দিতে পারবো তোমরা যেভাবে আসতেছো নামাজ নামাজটা খরচ করে দিতে করতে পারে সরস করে দিতে পারে তখন তো তোমরা মুশকিল বলবো এখন না বললাম সব দশ সাথে পড়তে যে খরচ করে দেবে সে তাপমে করবা আর যে পড়বানা সে বিরাট বোনা হয়ে গেল এই জন্য আমি এই নামাজ আর জামাতে পারবো না নির্দিষ্ট ভাবে পড়ে যাবেন তার আমি চারদিন জামাতে হয়েছে আর সব একা জম এরপর আপনার সিদ্দিক রাজি আল্লাহ উনি আসে তো হাঙ্গামা মিলাইতে দুই বছর গেল হাঙ্গামা এক গ্রুপ দাঁড়াই গেছে না কুকুপাতকে ডাকাত দিবে না এদের সাথে যুদ্ধ আর এক গ্রুপ দুই খাড়াই গেছে মিথ্যানো আনাথ আর জন দাঁড়াইছে কবলে ভাই মুসাইল্লাম খাজা তার পরে লাগছো ধুক সদে আর সাধু এইগুলো সাহায্য করতে দেয় ওনা দুই বছর শেষ আবার এমনিতে যুদ্ধ শুরু হয়ে গেছে ওই এক পরাশক্তি পারস্য চা তার সাথে যুদ্ধ এইগুলো সামলাইতে সামলাইতে অনেক ভালো আসলেন করতে পারলেন একদিন ওই পুরান তিনজন তারা বস্তিতে ওইখানে চারজন ওখানে দুইজন ওখানে পাঁচজন সারা মস্তিকে ছোট ছোট যাওয়া হয়েছি আজ জাহে আওয়াজ ভালো ওখানে লোকে টু বেশি বলে এক বস্তিতে পঞ্চাশটা জামা তারা আল্লাহ রাকে বলে গেছেন এই উন্মে সবচেয়ে বড় কাহি উভয় কাজ উনি তারিখে তোমরা সবাই এক জামাতে পড়া সবাই এক জামাতে পড়া তখন তিনি উভয়ের ইমাম দিলেন সবাই ভরুক দিলেন ওনার ভিতরে এক জামাত এই তারা জামাতের সাথে চালু করে মানব না কিন্তু কিছু লোক পাই তারা মানে অমরের সুন্দর সুন্দর মানে অমরের সুন্দর আমাদের সমাজে কিছু লোক চাইবেন এটা মানা তামিদার হাদিব তো কিছুই বোঝে না হাদিদের হওয়া বোঝে না হ্যাঁ এই এটা খেয়াল করলো না যে আল্লাহ রসুল কি বলে গেছে আলাই কুমি সুন্নাতি দেখো তিনি কি বলে গেছে हुजूर जमात ना फलरा जरा एक हादी माना दबी कर सब गुमराह এই আজান চালুর তো স্মার করি রসুলের জালে একটা আজান ছিলেন মসজিদে নবাব এত বড় হয়ে গেছে মসজিদ হয়ে গেছে আজানটা মসজিদের মধ্যে হয় তো বাইরে ছড়ায় না তো বহু খেল করতেছে দুবার কি করতে চায় খেল করতেছে তিনি অবস্থা লক্ষ্য করে কি করলেন তিনি বাইরে আজান দেওয়ার ব্যবস্থা করলেন উঁচু জাগাতে উঁচু জায়গাতে আদাম দেওয়ার ব্যবস্থা করা সবাই মেনে নিল যেহেতু হুজুর আগেই বলে দিয়ে গেছে যে এরা তো কিছু তো বুঝবা আমার পক্ষ থেকে আমি আমি যদি ওই এই কাজটাই আমি করতাম তাদেরকে মানবা তো না পুরা মেনে দিল কারণ এরা করতেছে কি উসমানের জন্য কোন উসমান হজরত নেই রাজি আল্লাহর করতে হবে কিছুই এই করে এরা গুমরা হয়ে গেছে এরা মনে করতে আমরা হাবিস না কোথায় হাদিস এটা কি হাবিস না আলাই কুম্ভি সুন্নতি খোলা ভাই রাসিদিন তো এটাও বতবাস এটা হাতিস তেজ করবেন বুখারতে আছে ওদের বলেন এটা কোন হাত দিতে হবে থাকলে হাতিজ হবে আমরা হাজি হবে না এটা কোন হাতি বল বুখার যে থাকলে হাতিস হবে আর অন্য হাতিতে থাকলে হবে না এটা কোন হাত দিতে হবে এটা এই কথা বলে অসংখ্য হাতিজকে অস্বীকার কর। সম্পূর্ণ পথপরস্ত হয়ে গেছে তারা বলে আমরা কোন ইমাম মারি না এবং এই কথাগুলো করতে করিলাম এই কথাগুলো করতে করিলাম তার কথা শুনে কমাম মানা যাবে না হাদিস মানলে চলবে শুনছ এটা তারা তো মানতে আছে তোমার মা দামের কোন আলাদা তুমি যেন মানো ওই দলের কোন আলাদাতে কই তো তারে মান না তুমি কয়েছিস हाजी सही ना सही विस्तार कर लिखे समस्त हानामी मजामलाजावरा लिखते ना हम्बाली मजाबल लिखते बहुत लिखे ना को तो तुम्हरा तो चाय माजामा के मुस्लिक बोलो निजी देखानदार बोलो सबाईल मुस्लिक बेईमान আমাদের মহাম্মপুর এক মসজিদ আছে এখানে কেউ জিনিস করে আপনি এর আগে কোন ধরছেন তো এটাকে হাঙ্গা ফিরছিলাম সয়টা চিন্তা করে নেই এই গ্রুপটা এর আগে থেকে হানাফি করে হানাফিগুলো ধরবেন না জটিল বসলায় বলে আমরা নিজেরা মত না খাটায় আমরা গ্রহণ করছি আবু রহমাত কয়জন হাদিসের মধ্যে অনেক বা টপ্প দুই রকম হয় এরকম ফ্যাসা কি হবে কোনটা আগে কোনটা পরে এগুলো উনি তাদের সাথে আলাপনা করে পরবর্তীকালে একটা রাশি হয়ে গেছে কিন্তু আলে হাতে তারা নাম দিচ্ছে তার কিন্তু আগের টাকিয়ে বসে তারা এখন তারা ওই রক্ত বেরোলে তাদের উদু ভাগে না হচ্ছে না আমার করছে আমার আড়া হাতিদের মধ্যে আসছে আমাদের তোমার হাওয়া বেরোর দিকে না এই ছন্দ হলেও বেরোয় আসবেন হাতটা ছটানি হাম যখন না পর্যন্ত কোন দুর্গন্ধ বা আওয়াজ না তখন বেরলো থাকে তাহলে একটু ছন্দ হয়েছে হাওয়া বেরোলো কেনা আর নামার ছেড়ে দিলা নিচ্ছেন হাওয়া বেরোলে তা নিশ্চিত হইতে হবে এই আওয়াস আমার তো শরীরে হাওয়া বের হয়েছে তো অনুভব হয়েছে আমার নিজের কাছে হাওয়া তো বডি আছে সে ওটা ওকে অবগত করেই বেরোয় ওহা উদ্দেশ্য আওয়াসোনা আর দুর্গন্ধ পাওয়া না উদ্দেশ্য কি আমি দুর্গন্ধ পাই নেই আওয়াজ আওয়াজও পাই নেই আমি বোঝাই নেই এই হাতির বুধার নমন এই জন্য বললাম যে হাতিসদের হওয়াও পো না আর নাম দিচ্ছে এই আর নামটা মঞ্জুর করা হয়েছে সমস্ত মানুষ তার মাঝামে ছিল তার মাঝাম পারে জান্নাতে যাওয়ার চারটে রাস্তা তার মাঝাম পারে জান্নাতে যাওয়ার চারটা চারু রাস্তা জাননাতে যায়নি ছিল না এরা এসে ঝগড়া হলো না। সবগুলো ঠিক এরা ঝগড়াঝাড়া করতে নাচ হয় না তোমরা বুকে হাত বাঁধো না তোমরা বাবা বলো না তোমাদের নামাজ হয় কি বুঝছো আমি আমাদের সাথে আস এই কথাগুলো পাবলিকের সাথে কেন বলো এই কথাগুলো কেউ আমাদের সাথে আস আমরা তারা আলেন আমাদের সামনে আসো তো সদ্য খানদানকে বোঝাই দেবেন কি বুঝছ কিন্তু আমাদের ঠান্ডা আছে না আমি এত খুঁজি আলে খুঁজি আমি আবার আলে দেখছিল করতে পারবেন হাদিস হয় তা হাদিস বগলে রাখবেন ওই মানবেন তা আমি তাকে একটা প্রশ্ন করবেন আমাদের নাম আলে সুন্নত আহলে সুন্নত আপনার নাম আহলে হাদিস আমি সুন্নত মানার পক্ষে দশটা হাদিস পেশ করব হাদিসের একটা পাটের নাম হল সুন্নত হাদিস তো সাগর হাদিস কি সাগর এর মধ্যে অনেক কথা যা এক জামানা ছিল পরে রহিত হয়ে গেছে ওইগুলো তো হাদিস দূরে তেইশ বছরে যা কিন্তু ভর্তি সব হাতি বহু কিছু হয়ে গেছে সবগুলো হাতি আবার যেগুলো রসুনের জন্য খাস ব্যক্তির জন্য খাস সেগুলো তো কিছু কিছু আছে রসুনের জন্য খাস কিন্তু তার কিছু আছে সাবির জন্য খাস এক সাবিকে মান সাহিদাল খুঁজাইমা হওয়া হাত শরীয় কমন ফর্মুলা কোন ঘটনায় খুজাইমা যদি একটা সাক্ষী দেয় যথেষ্ট আর লোক লাগবে সাথে খাবো ওনার সাথে খাবো এরকম কিছু কিছু জিনিস এই এইগুলো বাদ দিয়ে सकल प्रजोज्य नाम, दो के के नाम सुन्न समुद्र केन्नत मान तरिका रास्ता रास्ता ना रही बिल्कुल इलमाम एक दिन कमप्लीट है कठिन इसलाम एक दिन कमप्लीट कर মদ হারান করতে যে চারটা স্থল হয়েছে মদ হারান করতে যে হোক ওই হাতিদের সাগরে একটা পাটের নাম শূন্য আমি তাকে বললাম আমরা তো হালে আমাদের নাম আপনার নাম আমি দশটা হাতি পেশ করতেছি শূন্যতের পক্ষে পেশ করলাম দশটা হাজির শোনালাম শুধু সুন্নত মানতে গেছে আপনি একটা হাজির আপনি একটা হাতিস বলেন যে এইখানে আল্লাহ রসুন হাতিস নামতে করেছে এখন এই হতভম্ব হয়ে গেছে টাকা এসেছে আর কিন্তু প্রতিবাদ বলতে হাতিস তো আছে কিন্তু এই মুহূর্তে আমি বলতে না আমার কয়েকটা দিন টাইম দেয় ঠিক আপনাকে টাইম দেওয়ার এক সপ্তাহ এক সপ্তাহ টাইম দেখে উঠে গেছে এরপরে তো বছর হয়ে গেছে এক সপ্তাহ হয় নাই এই লোক আমার কাছে আর ফিরে আসে এবং কেমন তা আসবে না কোন হাদিসে বলা হয় না এগারোটা বিয়ে করতে হয় এগারোটা করে বিয়ে করতে হয় না ও গোবিন্দা যাই হোক হাদিস কাকে বলে এটা আমরা তা না পড়াই মুসলিম পড়াই আমরা ব্যাখ্যা তো বলতেছিলাম তোমার ফার্ম তারা সকলকে সকলকে আমাদের মাস ঠিক করার দরকার কোন মাসে মিলাবেন না এই মাসে মিলাইতে হবে আরবি শেষ মাস আজকে আরবি বছরের শেষ মাসের শেষ ডুমা আরবি বছরের শেষ মাসের শেষ ডুমা আজকে মহারাম থেকে নতুন বছর শুরু হবে এক বছর শুনলাম আমি বারবার বলছি তিনটা কাল একটা হল শুনি জানা দানি একটা কাল দুই নম্বর নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে ওটাকে আমলে তিন নম্বর আল্লাহাদের কাছে পৌঁছাইতে হবে ঠিক কিনা দাওয়াত কি কি শুনলাম আমি বলছিলাম তিনটা গুরুত্বপূর্ণ শূন্যতা এই তিনটা শূন্যত করে আমল করতে পারলে সমস্ত শূন্যত করে আমল করে হয়ে যায় মনে আছে কিনা আপনাদের হ্যাঁ মুখুশ আছে কিনা আমলে আসছে কিনা তিনটা শূন্যতের পরে আমল করতে পারলে সমস্ত শূন্যত আমল করা জহজ হয়ে এই একটা ক্ষতি আসবে না আমরা হুজুর কাজ এই শুনলাম তিনটা সহজ শূন্যত এটা আমার কতটুকু আমলে আছে সোনার পরে হলে আমল আমলে পরে হলে দাওয়াত তিনটাই কাজ দিলে এলাম শিখো আমল করো দাওয়াত দাও तो शिकार <laughs> मुख्य <laughs> दाड़ी दादी पालन करते कौन टिवेशन काल मिले कौन अन्न के दाव दीते दीते আপনাকে আগে দাওয়া চলাতে যাতে মিশিয়ে কিছু সময় লাগাইতে হবে দাওয়াত শিখতে হবে তখন আমার কাছে এটা আপনি যখন যারা পান তারা হেকমতের সাথে বলতে পারবেন আপনার বলার মতো তো সাহস কথা বলে একটা যোগ্যতা সৃষ্টি হবে আমি দায়িত্ব দিলাম আপনি যে দায়িত্ব পালন করলেন এইভাবে তো হবে এইভাবে হবে না লাইনে মেত করে দাওয়াত শিখতে হবে তা আমি বলতেছিলাম আদি বছরের শেষ মাস শেষ দুমাস আমি আপনাদেরকে দাওয়া শিখছি যে অবনে ফারুদ বলে গেছেন নিজের হিসাব নাও আল্লাহ বলছেন তুমি নিজের নিজের হিসাব হিসাব করো এই হাবিস আর একটা সামনে রেখে আমরা একটু আমাদের জীবনের খতিয়ান মেলাই যে আমার আমলের দিক দিয়ে কত বাগ্রবতী হয়েছে যে কথাগুলো শুনছি কতটুকু কিভাবে সকলকে তৌফিক দান করেন সেই কথাগুলো জানতেছি আমল করতে পারে অন্যকে দাওয়া দিতে পারি হাওয়া না Thank you.